সম্ভবতে পারে নচে সম্ভব হয় না যেমন জোর করে সূর্যকে উদিত করতে তুমি পারবে না জোর করে সূর্যকে তুমি উদিত করতে পারবে না যখন সেই সব সূর্য উদিত হবে তখন সেই সূর্যকে তুমি দেখবে কি করে বলে সে সূর্যের যে আলো সেই সূর্যের আলোর মাধ্যমে সব বস্তু দেখা যাবে আর সূর্যকেও দেখা যাবে সূর্য যদি গ্লোয়িং স্টেটে না থাকতো জ্বলন্ত অবস্থায় যদি তাহলে তো তাকে দেখা যেত না কথাটা উজ্জ্বল জ্যোতিষ্ক সকাশ তাহলে নিয়ম হল তিনি নিজে উদিত হবেন উদিত হয়ে তারা যাবে জানা যাবে সেরকম ভাগবতী মহাপ্রাণ চৈতন্য শ্রী চৈতন্য চরিতামিত ভাগবত গীতা এবং বৈষ্ণব তার সঙ্গে ভগবান এবং ভগবানের পার্শ্বনকে অবিচ্ছেদ্য অবিচ্ছেদ্য অংশ বলে জানবেন কেউ কেউ ভগবত আলাদা করে রেখে গুরু বৈষ্ণবকে কেটে বাদ দিতে চায় তারা মূর্খ তারা জানেন না যে গুরু ভগবানের পরিকর বৈশিষ্ট্য ধাম নাম সমস্ত কিছুকে একত্রে যা কিছু রূপে। যে তত্ত্বটা সেটাকেই বলা হয় ভগবত এই ভগবত থেকে বৈষ্ণবগণকে গুরু বৈষ্ণবগণকে আলাদা করে দেব সেটা হবে না এটা হয় না তত্ত্বটা পুরো একটা যেমন পঞ্চত্মাত্মকম বলে বলা হয় চৈতন্য মহাপ অন্যবাদ করা হয় একই তত্ত্ব পাঁচটা রূপ ধারণ করছেন ঈশো ভক্ত তারপরে নানা রকম হ্যাঁ প্রকাশ ভগবানের যে প্রথম প্রকাশ প্রকাশ তত্ত্ব সমস্ত কিছু নিয়ে একসঙ্গে কোন সময় আলোচনা হলে বোঝা যাবে ভক্ত ভক্ত ভক্ত ভক্ত তত্ত্ব সেটাকে নিয়ে হয়ে গেল এইভাবে পরিপূর্ণরূপে রূপ ও ভক্তরূপ কম। সমস্ত ওই পঞ্চতত্ত্ব একই মিলে একটা তত্ত্ব রূপে বিলাস করছেন এইটি হচ্ছে বাস্তবিক শিক্ষা সনাতন গোসাই এই শাস্ত্রের এই উদাহরণের দ্বারা গুরুতত্বকে বৈষ্ণব তত্ত্বকে তুলে ধরেছেন অপূর্ব রূপে কৃপা সিন্ধু কৃপা সিন্ধু মানে হচ্ছে ছোটখাটো কৃপা নয় আজকের জন্য কৃপা করলো তাৎকালিক কিছু সমস্যা দেখা দিয়েছে তার সমাধান করে আমাকে কিপা দেখালো সে ধরনের কিপার কথা বলেছি না কৃপা সিন্ধু কিপার সিন্ধু সে মানে পারাপার দেখা যায় না এইটা হচ্ছে বৈষ্ণবত্ত্ব দর্শনের প্রথম কথা তাকে কৃপাসিন্দু জানতে হবে তাকে মাশ্চর্য করলে কিছু বোঝা যাবে না মাশ্চর্য করলে সমস্ত হারাতে হবে তাকে আমাদের কম্পিটিটার ভাবলে গুরু বৈষ্ণবের সঙ্গে আমি কম্পিটিশান করব। সেটা ভাবলে সমুলে নাশ হতে হবে এগুলো লোকে ব্যাখ্যা না করে কিঞ্চিত গল্প বলে চলে গেলে কিছু বোঝা যাবে না সেটি হচ্ছেন কৃপাসেন্ধু তার সঙ্গে সঙ্গে পেছনের কথাটা দিলেন কৃপা সেন্ধু সুসম্পূর্ণ কৃপা বললেন তারপর বললেন সুসম্পূর্ণ পূর্ণ বললেন না পূর্ণ সঙ্গে করলেন সুসম্পূর্ণ সম্ভব পূর্ণ আর সুকথা যোগ করলেন যার মধ্যে ভগবানের সেবা ভাব যার মধ্যে ভগবানের সেবা ভাব ছাড়া অন্য কিছুই নাই ভগবানের সঙ্গে প্রেমানন্দে তিনি সর্বদা গদ রয়েছেন এবং বিনা দরিদ্র জীবন দাস করি বেতন মরে দেহ প্রেমধন এই কথা কে জানিয়েছেন সাক্ষাৎ চৈতন্য মহাপ্রু আমরা আলোচনা বসঙ্গে দেখব যে দশম স্কন্দতে ভগবান শ্রীকৃষ্ণ কালকে বলেছেন মহি ভক্তির হি ভূতানাম অমৃত তা এক পথে জগতের অমৃত প্রাপ্তির জন্য কুম্ভ মেলাতে দৌড়াচ্ছে তারা বুঝতে পারছে না ওই অমৃত তোমার খেয়ে লাভ হবে না কিছু যে অমৃত গুরু কাছে সে অমৃত পান করো তোমাকে জমেও ধরতে পারবে না সেইটা সম্বন্ধে ভাগবতের মহিমাতে বলেছিলাম কাকেও বোধহয় উচ্চারণ করেছিলাম পরিহর ভগবত কথা তোমার ত্যাগ প্রভু অহম অন্ন নির্ণাম নৈষ্ণব নিজ পরিক মৃত্যুর পরে জীবাত্মাগুলোকে শাস্তি দেওয়ার জন্য দ্বাদশ মহাজনের একজন শিক্ষা দিয়ে শোনো হরিহর ভগবত কথা শুমাত্রী আনো দারা কথাতে মত্ত হয়ে রয়েছে মত্ত শুধু এই কান্দে শুনে কান্দ দিয়ে বার করে লোক নয় ভগবত কথা আসুন করছি প্রভুরহম অন্ন নী নাম নব তাদের গুরু তো বটেই দ্বাদশমাজন একদিন তো গুরুই বটে তবুও তিনি ধৈন্য করে বলছেন প্রভু বলতে শাস্তিদান এখানে যিনি গুরু যিনি বৈষ্ণব তিনি তো শাসন কর্তা সবারই শাসন করতে হতে পারে তিনি দৈন্য করে বলছেন যে আমি বৈষ্ণবগণের শাসন কর্তা নয় আমি অন্য যে সমস্ত জনগণ আছে যারা জীবাত্মা তাদের শাসন করে থাকি এই জমালায় নিয়ে এসে এই হিসাবে প্রভু রহম বলে শাস্তিকর্তা এই হিসাবে এই শব্দটাকে এইভাবে ব্যবহার প্রভু তো বটে যিনি দ্বাদশ মহাজনের একজন তিনি বউ যারা তাকে তো বউ বলব কিন্তু তিনি যে বলছেন দৈনিক এটার অর্থ হলো এই যে আমি এই সমস্ত জীবগণের শাসন কর্তা আমি শাস্তি দেব তাদেরকে জমালায় নিয়ে এসে কিন্তু বৈষ্ণবগণকে এনে আমি শাস্তি দেব না পারব না এটা আমার অধিকার নেই এক বাইর এই হিসাবে বলছেন এই কথাটা তাহলে সেখানে আমরা দেখলাম কি যে কৃপা সেন্দু সুসংপূর্ণ সুসংপূর্ণ আমরা দেখেছি অবিরাম ঠাকুর তিনি কি কি করতেন যেই তার কাছে যেত তার গায়ে চাবুক মারতেন মারতেন কিনা মিনকেতার নাম নিত্যানন্দ প্রেমেতে বিবর হয়ে কাউকার কারোর ঘাড়েতে লাফিয়ে উঠে পড়তেন চাপড় পিঠে লোকে বলে পাগল হয়েছে নাকি কি হল রে বা কিচ্ছু হয়নি প্রেম বৈষ্ণবগণেন যে প্রেম সেই সমস্ত জানতে পারবে যে প্রেম কাকে বল এইটা যতক্ষণ পর্যন্ত না দেখে লোকে আর দেখলেও বুঝভাগ করবে কি করে তারা সেই পর্যায়ে গেলে তবে তো অনুভব করবে তারা জানতেই পারবে না যেমন গুরু মিশ্র বলা হয় যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে যখন মিনকেতন দাদা আমার বাড়িতে এলেন সেখানে সেই ব্রাহ্মণ উঠে দাঁড়ালেন না তো মিনকেদন দান দাস এলেন তো সবাই দাঁড়ালেন আনন্দে গেছে আনন্দে লাফি উঠলেন বৈষ্ণবের আনন্দ না কি তিনি উঠলেন তখন মিনকেতন দাস বলছেন এই তো রম রোম হর্ষণ এই তো রোম হর্ষণ যে বলরামের আগমনে উঠে দাঁড়ালো না বৈষ্ণব গেলে পরে অভ্যগমন অঙ্গ তার পেছনে অনুগমন করতে হয় এগুলো জানে না লোকে এখন সব লৌকিক শ্রদ্ধা ভক্তি নিয়ে একটা পিডি চকে গেছে যে বাই সমাজের লোকে যে লৌকিকতা অনুষ্ঠান আদি এরকম দাঁড়িয়ে গেছে বাস্তবিক যে ভক্তির যে একটা জাদু সেটা এখন লোকে দেখতে পাচ্ছে না আর দেখতে পাচ্ছে না বলে বিশ্বাস হারিয়ে যাচ্ছে তার দ্বারা সমস্ত কিন্তু কোন প্রাশন্ন ব্যক্তি যদি আদেশ করে সে কথা কে শুনবে হয় বৈষ্ণব হৃদয় কে রয়েছেন ভগবান তার আজ্ঞা অস্থলিত পালন করতে পারতে হবে শিল ভক্তিযুক্ত মাধব কোশ্রী মহারাজ নেই কিছু জায়গা মতো একটি গিয়ে কিছু দূর গিয়ে একজন বলল সেখানে জলের ব্যবস্থা মোটামুটি আছে সেইখানে গিয়ে যা কিছু ছিল চাল ডাল যা কিছু ছিল সবসবজি সেইগুলো দিয়ে মহারাজ পরিক্রমা দাঁড় করিয়ে বললেন তোমাদের মধ্যে কে আছো যে এই যে বৈষ্ণব সব হাত তুলে ফেলবে এখন তো যদি বলে ওখানে পালাবে বুধু আমাকে আবার কি বলে জল আন ফলান মা মুশকিল হয়ে যাবে সব না আমা আমি করব মহারাজ কোন চিন্তা নেই সমস্ত হয়ে গেল কি আর করবে সঙ্গে সঙ্গে সব ব্যবস্থা কাঠ নিয়ে এলো কিছু কাঠ তো ছিল সব পাতা ফাতা সব দিয়ে তাড়াতাড়ি করে প্রসাদ প্রসাদ করতে দিয়ে এবার একজন লোক থাকবে বোঝুবাচু বোঝু অল্প এখনকার দিনে কিন্তু সেরকম নেই সেবা সেবার যে ঝাপিয়ে বলব আনন্দ এই সমস্ত অনুভবের কথা অনুভব করতে পাচ্ছেন। না করার কারণ অনেক বিস্তৃতভাবে আলোচনা করার দরকার আছে কেঁচো করতে সাপ বেরোবে বেশি আলোচনা এসব না করাই ভাবু তাই যে বলছেন সেখানে এই মিনকেতনাস যখন এলেন তাকে দেখে বলরাম সে দাঁড়ায়নি এই রকম কিন্তু রাগ করেননি আমি এলাম দাঁড়ালো না একটা অভিমানের নয়। তিনি কেন বললেন এই কথাটা নিয়েও অনেক অনেকে ভুল ব্যাখ্যা করে। মিনকেতন নদা এসছেন তাই এখানে তিনি কেন এরকম বলছেন বলরাম এলে দাঁড়ায় না তিনি কি বলরাম নাকি বলতে পারেন তো নাকি তিনি কি বলরাম তিনি যে কথাটা ভক্তের হৃদয়ে করে এই মিনকেতন নামদাস নিত্যানন্দ প্রবুর পার্শ্ব নিত্যানন্দ প্রবুকে হৃদয় ধারণ করে নিত্যানন্দই এসছেন ঠিকই বলেছি মিথ্য না। মিনকেতন নামদাস আশা মানে হচ্ছে নিত্যানন্দ স্বয়েন এসছে তার হৃদয় তো রয়েছেন হ্যাঁ সন্ন্যাসের মন্ত্র মধ্যে এই সমস্তগুলো আছে এগুলো তো প্রকাশ্যে বলা যাবে না হ্যাঁ নিত্যানন্দ পদ যারা হৃদয় ধারণ করে রেখেছে তাদের চরণ আমরা মাথায় কামনা করি কেন আমরা যে কিছুতেই অগ্রসর হতে পারব ভজনের প্রারম্ভ থেকে আরম্ভ করে ভজনের চমৎকার যে বিষয় প্রাপ্তি অর্থাৎ সেটা কি না বলছেন নিতায়ের করুণ হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে ধর নিতায় চরণ দিত তাহলে ভজনের প্রারম্ভ থেকে গুরু প্রাপ্তি থেকে আরম্ভ করে নিয়ে গিয়ে তখন আশ্চর্য জিনিস প্রাপ্ত হবে রাধা গোবিন্দ সেখানেও তার দায়িত্ব রয়েছে নিতায়ের করুণা হবে ব্রজে রাধা ব্রজে রাধা কৃষ্ণ পাওয়া মানে কি মধুর রস প্রাপ্তি যেটাই গৌরীয় ভজনের গোপন যেটাই গৌরীয় ভজনের গোপন রহস্য এটাই তো গোপন রহস্য গৌরীয়গণের জীবাতু কি আনুগত্য তো সেটি তো সরস্বতী বলতে গিয়ে বিলহল হয়ে গেছেন বৈরাগ্য সিন্ধু অনুরাগ রসৈক সিন্ধু হ্যাঁ বাৎসল্য সিন্ধু রিপৈক সিন্ধু লাবণ্য সিন্ধু অমৃত ছবিরূপ সিন্ধু সিন্ধু শ্রীরাধিকা পুরুতু সিন্ধু। আশ্চর্য এইসব কথা কবে শুনব মরে যাওয়ার জগৎ আর কি খেয়াল নেই যে কালকে জীবনটা চলে যাবে সব আনন্দময় জগতের কথা কবে শুনব কবে আমি এইসব সিদ্ধান্ত স্ফূর্তিবদ্ধ হবে গুরু বৈষ্ণব জগন্নাথের কৃপায় সেই সমস্ত কথা ডোকে ডোকে প্রাণ করে জীবাত্মা গণ সমস্ত কৃতকৃতার্থ হবে কি জন্য এই মঠ এই আনন্দ উৎসবের জন্য তো খাওয়া দাওয়া কিছু আরামের জন্য তো নয় সেই জন্য মিনকেতন রামদাস যখন বলছেন সেখানে অভিমান নাই তিনি বলেছেন তম নান দাস আসা মানে হচ্ছে নিত্যানন্দ স্বয়ং তালে তার যাচ্ছে নান দাস যখন কাউকে পিঠে চাপড় মারছেন দণ্ডবোধ করছে পিঠে একটা চাপড় মারলেন আনন্দে প্রেমেতে যখন পুরুষোত্তম ধামেতে রথযাত্রার রথ চলছে শ্রী চৈতন্য মহাপ্রভুকে সাত সম্বদায় নৃত্য করছেন তিনি রাজা প্রতাপ তিনি দর্শন করছেন সামনে হরিচন্দনও রয়েছে সেখানে শ্রীবাস পণ্ডিত। রাজা সামনে ভীত এরকমভাবে হাতাহাতি করে সব চেন করে রয়েছেন যাতে প্রভুর বিরক্ত না হয় সংকীর্তনের তিনটে ঘেরা রয়েছে তিনটে ফ্যান্সি তিনটে বেরিয়া প্রথম বেরিয়ার তৃতীয় বেরিয়ার এই দ্বিতীয় পণ্ডিত হরিচন্দন কাজ ফাজ করেন হরিচন্দন এবার শিবাস পন্ডিত কে এরকম হরিচন্ন মারছে একটু স্বর একটু স্বর দেখতে পাচ্ছি না একটু স্বর এরকম তিন চারবার ধাক্কা মারার পরে শিবাস পণ্ডিত প্রেমে হল রয়েছেন ঘুরে ওকে একটা চাপড় মেরেছেন হরিচন্দনকে হরিচন্দন যেই চাপড় মেনে হরিচন্দন তখন রেগে কিছু বলতে চাচ্ছে সঙ্গে সঙ্গে বলছিস কি তুই কোটি জন্মের ভাগ্য ভালো শ্রীবাস পন্ডিত তোমার গায়ে হাত দিয়েছে তোমাকে চাপড় মারলো এটা দেখ ভগবানের চাপ ভগবানের হস্তস্পর্শের মতো ভগবানের হস্তস্পর্শ করলে যে মূল্য সেই আর তুমি জবাব দিচ্ছ তাকে চুপ করিগিয়ে তোমার সৌভাগ্যের সীমানে চুপ করিয়ে দিল আজ আমাদের এই যে বিপদ থেকে বাঁচালো হরিচন্দন কে কে বাঁচালো কে বাঁচালো রাজা প্রতাপ রুদ্ধ কেন তিনি ভক্তি পেয়েছেন যদি তোমাদের মধ্যে বা আমার মধ্যে ভক্তি না থাকে তাহলে আমি তোমাদের বাঁচাতে পারব না যতই ভাষণ দি সেই জন্য বলা হচ্ছে ভক্তিমান ব্যক্তি সমস্ত জগৎকে পূর্ণ করতো সাবধান করবেন এটা করবে না উল্টো হয়ে যাচ্ছে মানলে তো যদি তা না হয় তাহলে খাওয়া দাওয়া মেজ বাড়ি হয়ে যাবে প্রতি পদে তারা রক্ষা করবেন ওই কথা করিয়ে উঠতে বসতে দেখবেন বা চাবেন তবে সেই জীবাৎমা ধীরে ধীরে উঠিয়ে উঠিয়ে হাঁটি হাঁটি বাপা করিয়েছে আজ তুমি বড় হয়ে কলা দেখাচ্ছ এটা যদি না চলতে শিখে ফেলে রাস্তায় কাজে যেমন জড়ো দেখা যায় মা যেমন সন্তানকে চলতে শেখায় গুরু বৈষ্ণবের দায়িত্ব হচ্ছে শরণাগত জীবকে এখানে রয়েছে তোমার সামনে বা দূরে রয়েছে ঠিক দেখতে পাচ্ছ আছে কি করছে প্রতি তার যে প্রতি তোমার ভালোবাসা তোমাকে ধীরে ধীরে গাইড করবে অগ্রসর করিয়ে নিয়ে যাবে ভক্তিরাজ্যে কোন রকম যেন উল্টো না যেখানে আনুবত্য ভেজাল রয়েছে সেখানে সবকিছুতেই ভেজাল যেখানে আনুগত্যই ভেজাল ঢুকে রয়েছে যে হবে সেই জন্য শ্রেষ্ঠ উপায় হলো একটাই সর্বশ্রেষ্ঠ উপায় মানেই একটা সিঙ্গেল ভামে ডিনট করছে এটা পরম গুরু বৈশ্বের তাদের পরম আনুগত্যের মাধ্যমে আমরা অপ্রাকৃতিক জগতে যেতে পারব। নচের কোন সুবিধা হবে না স্বয়ং যদি নিজ লাভ সন্তুষ্ট হন নিজ লাভটা কি ভক্তি তার ভেতরে যেটা সুখদেব গোস্বামী সম্বন্ধে বলেছিল অলক্ষ লিঙ্গ নিজ লাভ অতুষ্ট পাগলের মতো এসে পড়েছেন নিজ লাভে সন্তুষ্ট তুমি কি দেবে তাকে সেই রকম গুরু চাই লাভ পূজা প্রতিষ্ঠা সমস্ত জঞ্জালের মতো ফেলে দিতে পারে। নচের তৈরি উদয় হয় না কিছু বিষ্ঠা বেরিয়ে পড়বে মুখ দিয়ে হরি জিনিস নয় ছিল হরিজনের সরস্বতী বলছেন বলছেন হরিজনেরা ছাড়া বৈকুণ্ঠ জগতের কথা হই বলিতে পারে না কে বলছেন কে বলছেন সরস্বতী ঠাকুর হরিজনেরা ছাড়া বৈকুণ্ঠ জগতের বার্তা কেহ লোক ভাষণ দেবেন কিন্তু হরি কথা হরিকথার দুদিন উপস্থিত হয়েছে আর তার জন্যে আমাদের এই যত অশান্তি অনর্থে যত কিছু দেখছো সব একটা কারণ হরিকথা যদি নিরন্তর প্রবাহিত হয় সেই হরি যদি সবাই সর্বদাই স্নাত হয় সর্বদাই স্নান করছে হরি কথাতে তাহলে আবারো সব দিনে কাউকে স্পর্শ করতে পারে হতে পারে না কথা কখনো হয় না তাহলে কৃপা সিন্ধু সুসংপূর্ণ সর্বসত্য উপকার সর্বসত্য উপকার কাহা যে যত জীব নিচয় আছে সবার উপকারী বন্ধু একমাত্র গুরু বৈষ্ণব ज्ञानी गुरु कर्मी गुरु तान्तिक गुरु कीवे परम मंगल विधान ना सर्व सत्यक भक्त एम जादू जे से भक्ति जो कार मध्य था कि जगतम এলো সব গোপন কথা ব্যাখ্যা শুনবে কোন সময় প্রণন সর্বকে সে আপ্যায়িত করতে পারে তার কাছে ভালো করে কিছুই নেই তার কাছে তথাপি সে জগৎ কে আপ্যায়ন করতে পারে তাকে দেখে জন্তু জানওয়ার পর্যন্ত কিছু হিংসা করতে পারে না সেই জন্য শ্রী রূপগোষ্ণা এই পার সুন্দর ভাই লিখেছেন যে যার মধ্যে ভক্তি আছে সে কি করে তার জাদু আছে সে তাকে দেখলে যেন আনন্দ হয় কি আছে কি জানে কিছুই দেয় না কিন্তু খাওয়া ভালো করে কিছু দেয় না দেখলে যেন আনন্দ কি ব্যাপারটা আছে কি জান এইটাকে বলছেন প্রণাম সর্বজগতাম সর্বজগৎকে সে আপ্যায়িত করতে পারে এই একটা ব্যাপার বলা আশ্চর্য সেই জন্য ভক্তির মূল্য কোনদিন হিসাব করে বোঝা যাবে না এই জন্য ওই দিন আর সেন্দু हो তার মধ্যে কিছু প্রাপ্তির জন্য বাসনা কিছু হারিয়ে গেলে যন্ত্রণা কিছুই নাই যেমন ধরো একা মহা অর্ণ অথ সমুদ্র মহাসমুদ্র সেই সমুদ্রের মধ্যে এই নদীর জলগুলো সব গিয়ে পড়ছে তথা আমরা দেখছি না সমুদ্রের জল বেড়ে গেল কত ইঞ্চি দেখা যাচ্ছে কি না নাই। কিছু জল কিছুই অক্ষোভিত এটা জড়ো উদাহরণ হলো আর অপ্রাকৃত জগতে যে গুরু বৈষ্ণবের কথা বলা হচ্ছে তাদেরকে বাইরের কোনো বস্তু দিয়ে তুমি সন্তুষ্ট করতে পারবে না সেবার উপকরণ হলে সেটা আলাদা কথা আর তাদের কাছ থেকে কোনো কিছু যদি কেড়ে নেয় কেউ তাতেও তারা অশান্তিতে ডুবে যায় না নিজ লাভ তুষ্ট নিজ লাভে তারা সন্তুষ্ট সর্বদায় আনন্দে বিল হল এটাই হলো ভক্তির অমৃতত্ব একেই বলে অভাবগ্রস্ত অবস্থায় অমৃতত্ব প্রাপ্ত হয়েছে এটা হয় না অভাবগ্রস্ত অবস্থায় অমৃত কি পেয়েছে কি করে প্রমাণ হয় না এটা জড় অমৃত নয় সেখানে বলছেন কৃপা সিন্ধু সুসম্পূর্ণ সর্বসত্ত উপকার সর্বতহ সিদ্ধ সব বিষয়তে তিনি সিদ্ধ কোন ব্যাপারে তার কোন পারতি নাই তার সব আছে বিজি রূপে রয়েছে তার ভেতর সর্বত সিদ্ধ কাম জয় তিনি সিদ্ধ তিনি দুঃখ সহনে সিদ্ধ সিদ্ধ বোঝা গেল কি কথাগুলোর মানে দুঃখ সহনে সিদ্ধবোধ নাই কোন কিছু নাই সর্ববিদ্যাবিসারদাহা এবার তোমাদের সন্দেহ হবে কি সর্ববিদ্যা বিশারদাহা সর্ববিদ্যা জানেন জড় জগতে যে সমস্ত বিদ্যাগুলো গুলো পড়াশোনা করছিল ওইসব বিদ্যা জানেন তিনি মহারাজ তুমি তাহলে তুমি সাধু সঙ্গ করো নাই তাই এই সমস্ত তোমার মধ্যে যে সংশয় উৎপন্ন হচ্ছে বলছে সংশয় আত্মা বিনাশী যার মধ্যে সংশয় দেখা দেবে গুরু সম্বন্ধে তাদের কথা শাস্ত্র বাক্যে দে আর গোয়িং টু হেল্প তারা নরকে যাবে তারা বুঝতে পারছেন সংশয় আত্মা বিনা এটা কি হয় নাকি তারা আমার গুরু ইংরেজি জানেন না সেটাকেই তো উপনিষদ বলছেন জসমিন প্রাপ্তে সর্বমিদম প্রাপ্তম ভাবতী জসমিন জ্ঞাত সর্বমৃদম বিজ্ঞাতম ভাবতী যাকে জানলে সব জানা শেষ হয়ে যায় এই ডেফিনেশন তুমি কি শোনো নি গুরু গোষ্ণবের মুখে কৃষ্ণকে জানলে পরে কৃষ্ণের প্রেম প্রাপ্তি হলে পরে সব কিছু তার মধ্যে বীজ রূপে রয়েছে কোন বিদ্যা নেই এমন নয় গোপিকা দুঃখ করে বলছেন কৃষ্ণ মথুরায় চলে গেছেন আমরা তো শিক্ষিতা নয় গ্রামের গোয়ালিনী তাই এখন ভালো সেখানে বড় বড় সমস্ত সেখানে রয়েছেন মথুরাতে শিক্ষিতা তাদের সেবা গ্রহণ করবে কথাটা কিছু তারা কি শিক্ষিত নয় যারা কৃষ্ণ শিক্ষায় শিক্ষিত রয়েছেন তাদেরকে শিক্ষার অভাব হলো বলে মনে করো তাদের কিসের অভাব হলো কিছুই নয় জীবাত্মাগণ যে অবস্থায় রয়েছেন সে অবস্থা থেকে অপ্রাকৃত জগতের কোনো বিষয়বস্তু তারা উপলব্ধি করতে পারবেন না সম্ভব হয় না ওই জন্য বহুপাত বলছেন বদ্ধজীব এক ভূমিকা থেকে এক ভূমিকায় অবস্থান করে অন্য ভূমিকার বিষয়বস্তুগুলোকে করতে গেলে পর্যালোচনা করতে গেলে তাকে ধোকা পেতে হয় এক ভূমিকায় থেকে বদ্ধজীব যে যে ভূমিকায় রয়েছে সেই ভূমিকা থেকে যদি উন্নত ভূমিকার কোনো বিষয়বস্তুকে ব্যাখ্যা করতে যায় তাহলে সেখানে ধোকা খেতে হবে তখন কৃষ্ণরা কবিরাজ গোস্বামী বলছেন জগাই মাদাই হইতে মুহিষে লগিষ্ঠ পুরিসের কি ছইতে না জগাই মাদাই হইতে মুহিষে পাপিষ্ঠ পুরিষের কি চইতে মহিষে লগিষ্ঠ মোর নাম যেই লয় তার পাপ হয় মোর নাম যেই শুনে তা উন্নক্ষয় এমন নির ঘিন্ন কেবা কে করে এক নিত্যানন্দ বিনু জগৎ মাঝারে নিত্যানন্দ ছাড়া আমার মতো ঘিন্ন ব্যক্তি কিন্তু সবাই ফেরবে কে নেবে এই যে কথাগুলো এই কথা শোভনের সঙ্গে সঙ্গে জনজগতের যারা স্কলার আছেন তারা আপত্তিযুগ করলেন বলে এটা একটা বাড়ামাড়ি এটা বাড়াবাড়ি হয়ে গেল না জগাই মাদাই হইতে আপনি কি বললেন প্রচুর মত কথা কি বললেন সংসারী বদ্ধজীব আপনি কুয়ায় পড়ে রয়েছেন কুয়ার ব্যাং আপনি কুয়ার মধ্যে সেই থেকে আপনি কুয়ার বাইরে কি ঘটছে সে ঘটনা আপনি জানতে পারেন না আপনি সংসারের দুর্গন্ধ দূষিত এই যে আনন্দ প্রেম সংসারের প্রেম এতে ডুবে রেখে সংসারের অহংকারের সমুদ্রে আপনি ডুবে রয়েছেন আপনি সংসারের অহংকারের সমুদ্র আপনি ডুবে রয়েছেন আর ডুবে থেকে কৃষ্ণনাথ কবিরাজ গোস্বামী যে অপ্রাকৃত দৈন্যের সাগরে সাঁতার কাটছেন তার বিচার আপনি করতে যাচ্ছেন অমানুষের মতো থতমত খেয়ে গেল কথাটা ঠিকই যে যে ভূমিকায় রয়েছে সেই ভূমিকা থেকে উন্নত ভূমিকার ব্যক্তির যদি বিচার তাকে কোটে রাখ করে গড়াতে চান আমি তার বিচার করব। তিনি অন্যায় করেছেন গুরুদেব বৈষ্ণব তার মতো মূর্খ আর কিছু নাই যাকে বৈষ্ণব বলে ফেললাম তিনি ভুল করতে পারেন কি করে তাহলে আমি দেখি গুরু মানিনি বৈষ্ণব নি মুখে কপট আমি আমার দ্বারা আমার ফ্যামিলি সবার অমঙ্গল হবে আর যারা আমার সমাজ সংস্পর্শে আসবে তাদের অমঙ্গল হবে নিজের নিষ্কপর না হতে পারলে হয় না কবরতা এগুলো তাহলে দেখা যাচ্ছে এখানে যে সর্ববিদ্যা বিচারধা অবশ্যই তিনি সর্ববিদ্যা বিচার উপনিষদের প্রমাণ দিলাম যার সব বিদ্যা মধ্যে আছে কিছু অভাব নেই শিল কাছে ছিল বিমলা প্রসাদ গেছেন একদার একদিনের কথা বলছি বিমলা দেখে তিনি কারোর সঙ্গে কথা বলতে চাইতেন না সব ভাগিয়ে দিতেন বিমলা প্রসাদ দেখে আসন দিয়ে বলতেন আমার প্রভু বসুন বসুন বসুন বসুন আনন্দ করে বসালেন তিনি কখনো শিষ্য মনে করতেন না গুরু ওপারে আমার গুরু থাকে তিনি বলতেন আমার প্রভু আপনি এসছেন ভাগবতের একটা শ্লোক বলুন না সুন্দর তার প্রাসঙ্গিক কোনো শ্লোক তুলেছেন সুন্দর ভাগ। আমার প্রভু এই শ্লোকের একটু ব্যাখ্যা শোনান না আমরা মুখে শুনি গৌর বাবা দাবি আবদার করছেন গুরুর বলছেন প্রভুপাদম্ভ করলেন অপ্রাকৃত ব্যাখ্যা সমস্ত অনেকক্ষণ ব্যাখ্যা হল ব্যাখ্যা হওয়ার পরে তো তারপর একটু চুপ করলেন প্রভুপা তারপরে গৌর কিশোর দাস ছিল গৌর কিশোর দাস বাবাজী মহারাজ বলছেন আচ্ছা আমার প্রভু অপূর্ব সুন্দর ব্যাখ্যা হলো আহা অপূর্ব ব্যাখ্যা আচ্ছা আমার প্রভু এই শ্লোকের ব্যাখ্যা যদি এরকম হয় কেমন হয় বলে নিজে এবার ব্যাখ্যা করতে আরম্ভ করলেন অভাব হয়ে গেলেন স্টারি কি করে এটা সম্ভব হয় জগতের লোক বলছে গৌরকৃশোর বাবাজি নাকি বাবা মহারাজ নাকি পড়াশোনা জানেন না বিদ্যা নাই কিন্তু তিনি যে ব্যাখ্যা করছেন সে তো অভাবনীয় ব্যাখ্যা এ তো গোলকের লোক সারা কেউ পারবে না এই ব্যাখ্যা বাবাজি মহারাজ কোথা থেকে করলেন আমি তো কোনোদিন শুনি নাই কিন্তু যা এর দ্বারা বহুপাতের চরণে যে আমাদের সংশয় সন্দেহ দূরীকরণের প্রস্তাব দিলে। নাও ইটস আপ টু মি আমি সেই সন্দেহ দূর করব কি করব না আমার ফল সিগো নিয়ে একটা ভ্যানিটি আমি অহংকার নিয়ে বসলাম যা